ওদের ইলমের পরিধি এতটুকু ইমামে মুসলিম রহমতুল্লাহ আলী শুধু সংকলন করেছেন হাদিস পৃথিবীতে ছিল সেরকম ইমাম মালিক ইমাম এ যদি ইনা জমা করাটা ভুল হয় তো ইমাম বোখারি রহমতুল্লাহ আলহে জমা করাটাও ভুল হাদিসের কেতাবুলোই সম্ভব আর যদি ইনাদের সংগ্রহ করে জমা করাটা ঠিক হয় তাহলে ওনাদেরও ঠিক কেউ নতুন কিছু করেননি ইমামি রহমতুল্লাহ আলাইহো দুশো বছর পরে সেই যুগটা যদিও উৎকৃষ্ট যুগের মধ্যে পড়ছে না তিনিও সনদ সহকারে জমা করেছেন কুদুরিতে খুঁজলে পাবে কোথাও তুমি মিসকাতে যদি যে সনদ খুঁজো সেখানে সনদ পাওয়া যাবে আরে মিসকাতে শুধু আন্নার সাল্লা সাল্লাম ওখানে সনদ নেই কিন্তু ইনি যে কেতাব থেকে নিয়েছেন সেই কেতাবের নামটা লেখা আছে যেটা সনদটা ইমাম সরাকির সনদ ইমামে আবু ইউসুফ ইমামে আবু হানিফার কাছে যেয়ে খুঁজতে হবে এগুলো এত ডিপ কথা এবং সাহাবায়কেরাম সাহাবায়কেরামের কোন কাজকে যদি কেউ অস্বীকার করে সেটাকে গুমরাহি বলে তার থেকে গুমরা সারা পৃথিবীতে আর কেউ নেই কারণ তারা কথা মতাই গ্রহণ করেছে কোরআন শরীফ এ তো কথা নেই আল্লাহ আল্লাহর রসুনকে মানতে বলেছে অর্ধেক কথা বলছে অর্ধেক কথা লুকিয়ে রাখছ এই ধোকাবাজি বন্ধ করো এই ধোকাবাজিটা বন্ধ করো সাধারণ মানুষ বেচারা কিছুই বুঝে না আপনি একটা জায়গা থেকে একটা কাঁটা দিলেন সে কি বুঝবে সে মনে করছে সত্যই কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে মিনকুম এই উলিল আম রেমিনকুমটা আপনাদের শুনামেনি ওরা তারপরে কাদের কে বলো ইবনে আব্বাস মুজাহিদ রহমতুল্লাহ আবুল আলিয়া রহমত বলছেন উলিল আম মুস্তাহ তারা হচ্ছে আল্লাহ আল্লাহ রসুল এবংস্তাহে যারা কোলাম সম্পর্কে অভিজ্ঞ তাদের কথা বলা হয়েছে অন্য আয়ের ব্যাখ্যা আল্লাহন যারা কোরআন হাদিস থেকে মশলা বের করবার ক্ষমতা যাদের আছে তাদের অনুসরণ করবো সেই লিস্টে হাদিস বলে কোনো লিস্ট নেই তপ কাতে হানাফিয়া পাবেন তপ কাতে পাবেন তপ কাতে পাবেন তপ হাম্বালি পাবেন পরে যদি এইমাম তোমার তাদের থেকে আরো বেশি পূজা নিয়েছে ইমাম বোখারির থেকে বেশি পুজো নিয়েছে তোমাদের কথা লেখা আছে অনুসরী ছিল এত বড় হাদিসের অভিজ্ঞ আলম সারা পৃথিবী তার যোগ্যতা তো ইমামে সাফে আছে সেই যোগ্যতা তো ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আছে সেই যোগ্যতা ইমামে মালিক রহমতুল্লাহ আলহির আছে সেই জন্যই বড় বড় মহাদ্দরা তুমি কত বড় এমন এই হাদিসটা সহিদটা জনুক এই খারাপ কাদের বই নিয়ে করছনে হাজারী মিজানুল এতে ডাল কেতাব তেহজিব কিতাব তাদের লেখা জনাব তারা তো মোকাল্লে তাদের হাতিস দিয়ে সহি তাদের ঠেকার বেলায় তাদের মানি না মিঠা মিঠা অবাব কড়া সে বই মোকাল্লে রচনা করেছে সে আইন মোক্লিনা ঠিক করেছে তাদের সেখানে মেনে নিচ্ছি এটা কোন হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন তাহলে তোমরা বলছো কেন তোমরা বলছো আমরা তোমরা বলছো আমরা তো সমস্ত ওলামে মেনে নিয়েছেন সর্বোৎকৃষ্ট কেতাবাদের ইসমা ইজমা আমরা ইজমা যদি না ইজমা মানো ওই পোখা দিয়ে তোমাদের মানা চলবে না জনসাধারণ সাধারণ মানুষ তাদেরকে ভুল বুঝে দয়া করে পুরোটা পড়ুন আতিহ আল্লাহ ইবাদত করবে আর তকলিফ করবে তকলিফ করার কথা বলা আছে না আল্লা ছাড়া তারা তারপরে কি বলছে আল্লাহ আমাদেরকে সরল সহজ সঠিক পথে ছাড়া সঠিক পথটা কি আল কোরআন লেখা আছে আরে সুরা মুখস্ত নেই আপনাদের ওদের তো বেশি মুখস্ত থাকা দরকার হয়ে যাবে যে ফতেহা ছাড়া নামাজ হবে না আজকে আপনারা জুমান নামাজ পড়েছেন বিনা খোঁজবাই না বসাও করে কি করে খোঁজ বসাও করে আপনারা সবাই খুঁজবা পড়ছিলেন সে তো ইমাম পড়লো তা আপনারা বলছেন যে আমরা খুতবা সহকারে তালে ইমামের ফুতবা যদি মুক্তাদের হয়ে যায় তাহলে তারপরে পড়া আরে তার নামাজ পড়েন তো একশোটা চোদ্দটা সুরা পড়া হয় সুরা ফতেহাটা পড়েন আর একশো সুরা পড়া হলো কিন্তু ইমাম পড়লো একশো চোদ্দটা সুরা মানে টা সেটা আপনি পড়লেন হয়ে গেল আর সুরা ফতে হবে না ইমামের পিছনে পড়লে পরে তখন সুরা ফতেহা ছাড়া হবে না এটা তো তুমি নিজে বাড়াচ্ছ হাদিসে তো শুধু এতটুকু আছে কিতাব সুরা ফতেহা ছাড়া নামাজ হবে না ইমাম যখন পড়ছে আমি তো সুরা ফতেহা পড়লাম আমার পক্ষ থেকে ইমাম পড়ে ফতিহাই নামাজটা কি হল তাহলে তো নামাজ হচ্ছে একটা বড় কারখানা আছে সে কারখানায় একজন লোক এসে সেই কারখানার মালিককে শুধু হাতিস অনুযায়ী চলুন অনুযায়ী চলুন অনুযায়ী চলুন একদিন ও মৌলানা দেখি কে সমসলিম শরীফ খুলে ছিল যে সুরা আছে না ইমাম হবে না নামাজ হবে না তখন সেই ব্যক্তি বলছে যদি ইমামের হয় তুমি আসতে পড়ে আমি বলছি যে আব হাদিস শুনাই বলে হাদিস তো শুনায়া বলে হাদিস তো শুনায়া কে হাদিস আপনি এই তো পড়কে আমি টুকু জ্ঞান যতটুকু শিখিয়ে দিয়েছে অতটুকু এসেছে তো সে তার উত্তর দিতে পারলো তোমার তর্জমা করতে গলত তর্জমা কি সে তো বেচার কিছু বলতে পারবে না তো যেটা মূল কথা বলছিলাম সেটা হচ্ছে কোরআন লিপিবদ্ধ করেছেন ইমামে আহমদ ইবনে হাম্মল রহমতুল্লাহ আলাই লিপিবদ্ধ করেছেন সেগুলো আমরা সহজ সরল ভাবে ওখানে পেয়ে যাচ্ছি খাই করুণের সনদ প্রাপ্ত शे पानी कुरान हादी आ हादीन मधे स्पष्ट सर आल्ला নিয়েছেন একজনই মাম ওটাকে নিয়ে আমরা সেই হাদিস অনুযায়ী চলি চিটিংবাজি কথা ওই যে তিনজন চিটিংবাজ ওই যে তিনজন চিটিংবাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই বেসারা কোরবানি ছাগল আনছে বলে কুকুর দ্বিতীয় জন বলে পুকুর তৃতীয় জন বলে পুকুর হাদিস নাম কোনো হাদিসের পেতে হবে এদিকে সারা দুনিয়াতে বলছে আমরা হাদিস অনুযায়ী চলো আমরা হাদিস অনুযায়ী চলি আমরা হাদিস অনুযায়ী চল যে নামটা রেখেছে সেই নামটাই হাদিসের একটা হাদিস আছে আবুদি রাজ বর্ণনাকারী হচ্ছে আবু হারুন আব্দি তার সম্পর্কে লেখা হয়েছে যে ফেরাউনের থেকে বেশি মিথ্যবাদী ছিল সে খারেজি ছিল সে বহুরূপী ছিল এবং তারা তাদের নাম রেখেছে আর ওরা দাবি করছে আমরা আসামে আট ঘন্টা ধরে বসেছিল তারপরে তিন ঘন্টা ধরে মধ্যে কোন তারপরে বলছে গায়ের মোকাল্লি তারপরে বলছে রাম তারপরে ইংরেজের আমলে এসে রানী ভিক্টোরিয়াকে দরখাস গিয়ে নিজেদের নামে হাদিস করবো কি আশ্চর্য ব্যাপার चारा चारा पिती मना हम इसमाम प्राचाविद तरह जब खीनेसुरान किन हदीसर बक्त দলিল দাল অনেক কিছু আপনারা শুনলেন এখন পর্যন্ত যে আমরা বুকে হাত বাঁধি তাদের দলিলেই। जईी हादी सई हदीस नीचे बाधार विभ्रांत जनता विभ्रांति जहले हदीस भाईरा बुझतेभ्रांत जुझ मेन प्रश्न हल कल हादिस तो आ আমরা শাহাবায়েকেরাম তাদের ব্যাখ্যা অনুসারে চলবো না নিজেদের মন গড়া ব্যাখ্যা অনুসারে চলব আমরা বলছি কোরআন হাদিসের ব্যাখ্যা যেটা শাহাবায়কেরাম করেছেন সেই ব্যাখ্যা অনুসারে চলতে হবে আর একটা দল বলছে না শাহাবায়কেরামকে আমরা নিজেদের মন গা ব্যাখ্যায় চলব বিভ্রান্তিটা এই জায়গায় তারা সাহাবায় কেরামকে মানতে রাজি নয় তারা বলছে হাদিস যখন আছে আমার ইমাম মানার প্রয়োজন কি ইমাম কেন মানব আল্লাহ রসুল সাল্লাহ আলাই যখন পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন তিনি আমাদের হাতে কোনো হাদিসের কেতাব দিয়ে গিয়েছিলেন তিনি আমাদের হাতে কোন হাদিসের কেতাব দিয়ে গিয়েছিলেন সেই ভাইদেরকে জিজ্ঞাসা করুন যারা বলছে হাদিস যখন আছে হাদিস মানব ইমাম কেন মানব জিজ্ঞাসা করুন আল্লাহ রসুল সাল্লাহ যখন পৃথিবী থেকে চলে গেলেন তখন তিনি কি আমাদের হাতে কোন শরীফ কি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম লিখেছেন তিরমিজি শরীফ কি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম লিখে গেছিলেন মুসলিম শরীফ কি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম লিখে গেছিলেন আল্লাহর রসুল সাল্লা সাল্লাম যখন এই পৃথিবী ছেড়ে যাচ্ছেন তিনি আমাদের হাতে কোন হাদিসের কেতাব দিয়ে যাননি তিনি জীবন্ত হাদিস আমাদের হাতে রেখে গেছেন শাহাবায়াম শাহাবায়েরাম হচ্ছে কোরআন শরীফের জীবন্ত ব্যাখ্যা তারা হচ্ছে হাদিস শরীফের জীবন্ত ব্যাখ্যা এই সাহাবায়ে কেরামের পথ যারা ছেড়েছে আজ পর্যন্ত গুমরা হয়ে গেছে আপনারা শুনেছেন শিয়ার সুন্নি শুনেছেন না শুনেননি একটা শিয়া দল আর আমরা হচ্ছি তারই সংক্ষিপ্ত হচ্ছে সুন্নি আলুসুন্নত জামাত মানে যারা আল্লাহ রসুল সাল্লাহ আলু তরিকা অনুসরণ করে চলেন এবং সাহাবায় রামের তালিকা অনুসারে চলেন তারা হচ্ছে আইন সুন্নতি তার বিপরীতে একটা দল তৈরি হল শিয়া তারা বললেন আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লামের পর পাঁচজন সাহাবি ছাড়া সমস্ত সাহাবি কাফে রয়ে গেছেন তো কোরআনকে অস্বীকার এটা তো কোরআনকে অস্বীকার আল্লাহ পাত্র সাহাবায়ে কেরানের ব্যাপারে কোরআন শরীফে ঘোষণা করেছেন রাজি আল্লাহ আল্লাহ তাদের থেকে রাজি তারা আল্লাহ থেকে রাজি তারা গুমরা হয়ে গেল যারা এই পৃথিবীতে সাহাবা কেরামকে মানেনি তারা গুমরা দোলিয়া তারা সাহাবায় কেরামকে মানে না কারটা গুমরা দোল তারা সাহাবায় কেরাম কে মানে না মত একটা গুমরা দল তারা সাহাবায়ে কেরামকে মানে না যারা এই জায়গাটা ভুল করেছে তারা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে তারা গুমরা হয়ে গেছে আল্লাহর রসুল সাল্লাহ जीवंत व्याख्या शाहबाए के राम एक लक्षर बेसिबंध तीकृति दिए गल्ला पोचन कुरान शरीफे खूब गभर भाव चिंता करे केम आल्ला पाग से इमान आनार कथा बोले शुद्ध एक ईमान आनो आल्लाक शाहबा मत ईमान आनो कमा नासदम प्रथम पर आखिरफे मोलाफेल के बला तुम्हरा ईमान आनो जेम लोक अर्थात शाहबा के मानी তাহলে ইমানটা সাহাবায়ে কেরামের মতো হতে হবে আল্লাহ পাক ও সাহাবায়ে কেরামকে দিচ্ছি। এই সাহাবায়ে কেরামকে যে বলে আমরা মানি না কোরআনকে অস্বীকার করা বলছে হজরতমর কেউ তিনি বিশ লাখ তারাবি করব তিনি কি আল্লাহ বলছে সাহাবার মতো আনো এরা বলছে সাহাবা কি বুখারি শরীফের হাদিসে আছে যে হজরতের ওমর যে গলি দিয়ে চলে যায় শয়তান সেই গলি থেকে ছুটে পালায় যারা আজ হজরত অমরের গলি থেকে ছুটে পালাচ্ছে তাহলে তারা কি তারা তো শৈতান আল্লাহ পাক বলছেন আমেনু কামা নাস। ইমান আনো যেমন সাহাবায় কেরাম ইমান এনেছে শুধু ইমান আনলে হবে না তার উত্তরে কাপড়ের রা কি বলল মোনাফেকরা কি বলল আরো মিনু কামা আমানা সুফাম তারা সাহাবায় কেরামকে বেকুব বলল বলে যেরকম বেকুপরা ইমান এনেছে আমরা এইভাবে ইমান আনবো আল্লাহ পাক ঘোষণা করছেন আলা আল্ জেনে রাখো যারা সাহাবায়েরামকে বেকুব বেচে তারা বেকুব কিন্তু তারা জানে না কাফের মনাফেক তারা সাহাবায় কেরামকে বলল বেকুফ শিয়ালা বলল যেরা কাভের গুমরাহী জায়গাটা বুঝুন শাহাবায়ে কেরামকে নামানামানে বেকুপি করা আহম কি করা শাহাবায়ে কেরামকে নামে কুফরি কথা কোরআনকে অস্বীকার করা তাহলে হাদিস ভাইডের বড় আলম তার লেখা কেতাব মানা ওইদুজ্জামান সাহেব নজরুল আবরার কিতাব এখানে আছে তিনি বলছেন কিছু ফাসে হয়ে গিয়েছিলেন কেতাব আল হাদিসদের বড় আলেম লিখেছেন মাওলানা ওহিদ উজ্জামান সাহেব ইনারা আবার মাঝে মাঝে বলেন আমাদের মাওলানা নয় অস্বীকার করেন উর্দু ভাষী जो आदि सब घरे बुहार तर्जमासलिमे तर्जमाऊबर तर्जमाटाजामान साहेब लिखा इन बोल किएक राम फासे गुमराह जगह खूब भलो बुझे भाई হাত তুললো হাত তুললো না আমিন বললো আসতে আমিন বলল এগুলো খুব ছোটখাটো ব্যাপার গঙ্গাটা সেটা হচ্ছে সাহাওয়ায় তেলাম তেনা মানা দেখে তার ওরা প্রকাশ করবে শুধু বললো আমরা হাত তুলি বোখারি শরীফে আছে আমরা আমিন বলি বোখারি শরীফে আছে বোখারি শরীফে নেই ওটা মিথ্যে কথা সে এলে দেখা আল্লাহ পাক বললেন তারা বেকুব যারা সাহাবায়তেরামকে বেকুব বলেন এই কথা আল্লাহ পাক একটা আয়তে বলেননি বিভিন্ন আয়তে বলেছেন অন্য আয়তে আল্লাহ পাক বলছেন ফাইন আমানু বি মিসলেমা আমান তুমি বিহি যদি লোকেরা ইমান আনি যেইভাবে তোমরা অর্থাৎ সাহাবায়কেরামরা ইমান এনেছি তোমরা হেদায়েত পেয়ে যাবে এখানে সাহাবায় কেরাম বলছেন অগ্রবর্তী সাহাবায় কেরাম আর ছাড়া অনুসরণ করবে সঠিকভাবে আল্লাহ তাদের থেকে রাজি তারা আল্লাহ থেকে রাজি আল্লাহ তাদের জন্য জান্নার তৈরি করে রেখেছেন যা তলদেশ নিয়ে সাহাবাহ কেরামকে বলছেন বেকুখেন বড় মহলানা নজির হোসেন সাহেব ওনার ফটুয়ালে নজিরিয়া এখানে আছে से फाय नजरिया प्रथम खंडे तीन सौ चल्लिस पृष्ठाई बोल सराम दलिल नय्ला दलिल कुसरण करा जान्क पा आल्ला राजी होने परिष्कार लिखे जाब आए कम दलिल नय मिथ्ये कथा नई डबे समय देव चैलेंज प्रस्तुत आकाल दोपर विटो चार दिव्य आल्ला पाक शाहबायराम मत ही मानान आल्ला पाक तर मत चलो हेदायत पा आल्ला पा बोलते जानना पा सहब आए कराम पिछने चलने আর আল্লাহ পাক আল্লাহর রসুন সাল্লা সাহাবায় ছেড়ে দিয়ে গেছিলেন আমার সামনে পাকের মধ্যে আছে শরীফের হাদিস বনে ইসরা বাহাত্তর দলে বিভক্ত হয়ে গিয়েছিল আমার উন্নত তিয়াত্তর দলে বিভক্ত হবে সকলেই যাহার নামেদা সে প্রে দল তারা হচ্ছে নাজায়াম জিজ্ঞাসা করলেন ইরা রসুল আল্লাহ সেই দলটি কারা আল্লাহ রসুল সাল্লাহ বললেন মা আনা আল্লাহি সাবি से पथर उपरेबित शुद्ध नई सहबाएक राम हादिस मानी कुरान मानी और किचुई मानी ना शाहबा एक राम के मानो तुम्हें बोली हादी कुरान छा मानि तुम कुरान मानो ना तुम धोखा दिशो कुरान बहबा एक के मानो तुम्हें बोली सहबा मानि तरा दलिल नये तरा हुत नय धोखाबाजी करुसारे चलि पथे चलो अल्लाह रसुल मानी हाथी मानो धोखा दिशो अल्लाह अल्लाह रसुलराम कुराल अवती रसुल्ला সেই কোরআনের আয়াত শুনিয়েছেন সাহবায় কেরাম আমল করেছেন আল্লাহ রসুন হাদিস বলেছেন সাহাবায় কেরাম শুনেছেন তার উপরে আমন করেছেন অতএব সারা পৃথিবীতে সাহায়েকের থেকে কোরআন হাদিস বুঝার মানুষ সারা পৃথিবীতে কেউ নেই আর কোথাও জন্ম হবে না আর তুমি বলতে সাহবা একেরাম দলিল এবং উজ্জত নয় সাহবায়ে কেরাম কেউ তুমি খোরা মানোনা তুমি আদিচ মানোনা